কিতাবুল ইমান মুফতি মনসুরুল হক ভূমিকা হামদ ও সায়লাতের পর আল্লাহ তালা মানব জাতিকে আশ্রফুল হিসেবে সৃষ্টি করে সমগ্র বিশ্বজগৎকে তাদের সেবায় নিয়োজিত করেছেন মানব সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হল ইবাদত করা তাই ইবাদত তথা শহীদ ইমান ও ন্যাক আমলের মধ্যেই মানুষের শান্তি ও কল্যাণ নিহিত আর বীরচারণের পরিণতিতে বেদ্যোতি ধ্বংস ও জাহার নাম অনিভার্য মানব সৃষ্টির সূচনালগ্নে আল্লাহতালা নিজ পরিচয় ও কুদরতের বর্ণনা দিয়ে তাদের থেকে নিজের প্রবতের স্বীকারোক্তিমূলক অঙ্গীকার নেয়ার পর দুনিয়াতে তা পুনরায় স্মরণ করিয়ে দেওয়ার জন্য যুগে যুগে প্রেরণ করেছেন অসংখ্য নবী রাসুল ও পাইগম্বর আলাই এবং সল্লামগণ সকল পাইগাম্বরের মৌলিক শিক্ষা ছিল এক ও অভিন্ন তারা সকলেই এক আল্লাহর প্রতি ও হাসন নাসরের প্রতি ইমান এবং ন্যাক আমল ইত্যাদি বিষয়ে দাওয়াত দিয়েছেন ইমান ও আমল অবৈধা মানুষের ইতিহারভুক্ত বিষয় সুতরাং মেহনত মুজাহাদা ও কষ্ট সাধনের মাধ্যমে উক্ত মহামূল্যবান দুটি বিষয়ে পরিপূর্ণভাবে লাভ করা এবং তা খুব মজবুত এবং দৃঢ় করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য উল্লেখ্য যে আমলের চেয়ে ইমানের গুরুত্ব অনেক বেশি কারণ শুধু সহি ইমান দ্বারা জান্নাত লাভ হবে যদিও তা প্রথম অবস্থায় না হোক কিন্তু সহি ইমান ব্যতীত হাজারো আমল একেবারেই অর্থহীন যথার্থ ইমান ব্যতীত শুধু আমল দ্বারা নাজাদ পাওয়ার কোনো সুরপ নেই দুঃখজনক হলেও সত্য যে বর্তমানে চরম ফিতনার যুগে অনেক মানুষ সকালে মোমিন থাকলেও বিকালে ইমান হারা হচ্ছে আবার কেউ বিকালে মোমিন থাকলেও সকালে নষ্ট করে ফেলছে কিন্তু মানুষের ইমান আঁকিদার সংরক্ষণের জন্য যথার্থ ব্যবস্থা সমাজে নেই অথচ বিষয়টি সর্বাধিক গুরুত্বপূর্ণ হওয়ার দরুন এতদা সম্পর্কিত অধিক সংখ্যক কিতাবপত্র রচনা ও পর্যালোচনা অব্যাহত থাকা ছিল একান্ত জরুরি এতদো উদ্দেশ্যে আমি নালায়ক আকিদাতত্ত হাবি শারহে আকায়েদ তালিম উদ্দিন ফরুইল ইমান সহ বিভিন্ন কিতাব থেকে সহি আঁকিদাসমূহ পেশ করতে যথাসাধ্য অনুযায়ী চেষ্টা করেছি যাতে করে সাধারণ মানুষের বুনিয়াদী ইমান আঁকিদা সহি হয়ে যায় পাশাপাশি তা পরিপূর্ণ ও মজবুত করার জন্য। ইমানের শাখাগুলোর বিবরণ পেশ করেছি আর ইমান হেফাজতের জন্য ভ্রান্ত আঁকিদা কুফরি ও সিরকি কথা এবং ভুল রাজনৈতিক দর্শনের বর্ণনা দিয়েছি যে কেউ কুফুরি আঁকিতা পোষণ করে নিজের ইমান ধ্বংস করে না ফেলে আর চতুর্থ অধ্যায়ের শেষাংশে গুনাহে কাবিরার বিবরণের জন্য পেশ করা হয়েছে যাতে করে এগুলোকে মানুষ গুণাহ এবং আল্লাহর নাফরমানি বলে বিশ্বাস করে নিজেকে এসব কাজ থেকে দূরে রাখে গুনাহে কাবিরাকে হালাল বা জায়জ মনে করলে মানুষ ইমান হয়ে যেতে পারে এই গুনাহের ইলম ইল থাকা ইমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ বিজয়াদি মিলে বইটি রুগ্ন মুসলিম জাতির রূপ নিরাময়ের জন্য বিশেষ কার্যকর হবে বলে আল্লাহর দরবারে আশা করি আল্লাহর তাল্লাহর দরবারে দোয়া করি তিনি যেন এই কিতাবটি কবল করে নেন एवं के मुस्लिम मिल्ल हिदायतें जारिया कर दें अमीन बनीत मंसूर हक जमिया रहमानिया